রহমান সমস্ত প্রশংসা আজকের দর্শ হচ্ছে যে সিরকের অন্তর্ভুক্ত হলো বালা ব্যবহার করা অথবা তাগা সুতা ব্যবহার করা বা এই ধরনের যে কোনো জিনিস বালা মুসিবত দূর করার জন্য অথবা বালা মুসিবত না আসে এই উদ্দেশ্যে ব্যবহার করা এই অধ্যায় হচ্ছে সম্পর্কে। অন্তর্ভুক্ত কি লুবসুল হালাকা লুবস মানে পরা ব্যবহার করা আল হালাকা মানে বালা আর খায় মানে তাগা সুতা কোরানে খায়ত রয়েছে খায়ত শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে কুলু বসরাকাল খাইতুল আস খাইতুল আবিয়া হাত খাইতুল আবাল খাইতুল আসে হেমা বালা না ব্যবহার করে অথবা সুতা না ব্যবহার করে আর অন্য কিছু ব্যবহার করলেন অনেকে চুলের রসি বানিয়ে ব্যবহার করে দেখেছেন চুলকে পাকিয়ে রসির মতো ব্যবহার করে হাতে পায়ে বিশেষ করে হাত পা কেটে গেলে ব্যবহার করতে দেখা গেছে তারপরে এগুলি মানুষের দেহে ব্যবহার হোক অথবা পশুর দেহে ব্যবহার হোক অথবা গাছপালায় ব্যবহার হোক অথবা বাড়িতে ব্যবহার হোক বাড়িতে ঝুলিয়ে রাখে দরজাই গেটে গেটে ঘর বন্ধ করার জন্য অথবা গাছে যাতে ফলন বাড়ে গাছের ফল বদনজর না কাঁঠাল কাঁঠালের গাছে খুব বেশি আমাদের দেশের মানুষরা লাগে যাতে কাঁঠাল না পচে যাবে কারো খারাপ নজর লাগলে বদনজর লাগলে কাঁঠাল পচতে লাগবে এইসব ধারণা আছে যার ফলে গাছে দুয়া তাবি ঝুলিয়ে রাখে বা এ ধরনের জিনিস ঝুলিয়ে রাখে তো এগুলি হচ্ছে সব সিরকের অন্তর্ভুক্ত তারপরে লেখা রাফা পার্থক্য কি তাহলে দুটো কাছাকাছি অর্থ পার্থক্য এই যে রাফা মানে সেই বিপদ আপদ এসে গেছে তারপরে বিপদকে দূর করা সেই ব্যক্তিকে কেবদ নজর লেগে গেছে অথবা জিনে ধরে নিয়েছে বা সেই ব্যক্তির ক্ষতি হয়ে গেছে তারপরে তার এই ক্ষতিকে কে রোগকে আপদ কে রোগ কে কে দূর করা এটা হচ্ছে রাফা আর দফা হচ্ছে যে প্রতিরক্ষা করা ওর উদ্দেশ্য হচ্ছে যে দেশে আক্রমণ হয়ে যাওয়ার পর আগে প্রস্তুত যাতে করে না হয় এই জন্য বলে ডিফেন্স দেফা বলে আরবি ডিফেন্সকে প্রতিরক্ষাকে দেফা বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় কে ওজারত দেফা বলে হচ্ছেন এই যে দফা থেকে তো লেখক কি বলছেন আসে এজন্য অগ্রিম ব্যবহার করা এই দুই উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা হয় এই সিরকিয়া জিনিসগুলি তাবিজ হোক আর তাঁবা তা পিতল বা লোহার বা যে কোনো জিনিসের আপনার বালাই হোক অথবা সুতা তাগাই হোক एक, एक क्षेत्र कुरानी आयात लेखक उल्लेख कर আফার আয়তমের শাব্দিক অর্থ হচ্ছে তোমরা দেখেছো কি আরবিতে ভাব অনেক সময় তোমরা দেখেছো কি চোখে দেখা হতে পারে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা পারে থেকে দেখলে মানে চিন্তা করলে গবেষণা করলে তারপরে সে মন্তব্য করতে পারবে আপনি যদি আপনার ধারণা থাকে সম্পর্কে একটা আইডিয়া থাকে তাহলে না আপনি কোন মন্তব্য করতে পারবেন তো এই জন্য ভাব অর্থে অনেক সময় অনুবাদকরা অর্থ করেন আফার আয়তা তোমরা বলো তো মানে তুমি তো অন্তর্দৃষ্টি থেকে এটা দেখেছো চিন্তা করে তাই বলো দেখি আফার আয়ত আচ্ছা বলো কি বলো মা তাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কে তোমরা আহ্বান করছো আল্লাহ ছাড়া অন্য কে তোমরা মানে আহ্বান করা তো ইন আর দানি আল্লাহবে দূরেন যদি আল্লাহ আমার সাথে ক্ষতি সাধনের ইচ্ছা করেন আদা মানে ইচ্ছা করা ইরাদা করা ইরাদা মানে ইচ্ছা আল্লাহ যদি আমার সাথে আরাদানি কে বলছেন এই কথাটি আল্লাহ বলতে বলছেন রসুল কে রসুল বলছেন যদি আল্লাহ ইচ্ছা করেন হাল হন না কা শেফা তো দূর রহি তাহলে সেই সব দেবী দেবতা যাদেরকে তোমরা আহ্বান করে থাকো তারা কি সেই বিপদকে দূরীভূত করতে পারবে কাশ মানে দূর করা কাশাফা মানে দূরে করে নেওয়া আর দূর মানে হচ্ছে অনিষ্ট বা ক্ষতি তো সেই ক্ষতি কে কি তারা দূর করতে পারবে সেই বিপদ কে তারা কি দূর করতে পারবে দেবী দেবতা ওলি আউলিয়া করতে পারবে। আল্লাহ যদি ক্ষতি সাধনের ইচ্ছা করেন আমার যখন আল্লাহ রসুল বলেছেন তাহলে অন্যের কোন প্রশ্নে উঠে না নবীর বালা মুসিবত যদি কেউ না দূর করতে পারে নিজেও নিজে তিনি পারছেন না আর অন্য কেউ পারবে না কোন শক্তিও আল্লাহ ছাড়া তাহলে অন্যদের কথা তাহলে আর প্রশ্ন উঠে না নবীর আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে তাহলে আমাদের কারো দূর করতে পারে না নবী যদি নিজের বলা মুসিদ নিজে না দূর করতে পারে তাহলে নিজের নিজে কি করে দূর করবে আর যদি করতে পারে করে করবে যে ব্যক্তি নিজের বিপদ আপদ দূর না করতে পারে সে ব্যক্তি অন্যের কেউ দূর করতে পারবে মানুষ যদি বিপদ কারো দূর করতে পারে তাহলে প্রথম নিজের থেকে সে করবে যা আমি নিজেকে তো সেভ করি ঠিক কিনা বলেন নিজেকে তো বাঁচাই তারপরে তখন নিজের ছেলেমেয়ে স্ত্রী ইত্যাদি বা দুনিয়া চিন্তা করবো আমার না করতে পারে আল্লাহ ছাড়া তাহলে অন্যের বালা মুসিবত বিপদ আপদকে আর কি দূর করতে পারে আল্লাহ হবে দুর যদি আল্লাহ আমার সাথে ক্ষতি সাধনের দূর ক্ষতি সাধনের ইচ্ছা করেন বিপদ আপদের ইচ্ছা করেন हालहुन्ना कहा शेफात दुर रही के बदी देवता नबी रसुल्ला जाता भुक्त हलह ती का दूर रही क्षति के दूर करते क्या अंतर्भुक्त हमें এসব কি বালা মুসিবত দূর করতে পারবে কখনো পারবে না আল্লাহ বলছেন হাল হন না কাশি ফুরি তারা তোমার এই ক্ষতি সাধন দূর করতে পারবে না যা আল্লাহ ইচ্ছা করেছেন হাদিস ইমরান হোসেন রাজি আল্লাহ তো বর্ণনা করেছেন একটি লোককে দেখলেন তারা সুফুর আসফার থেকে আসফার কোন রঙে বলা হয় হলুদ রং আর তামার রং এরকমই থাকে তামা বা যেগুলো কাঁসা বলি তামা পিতল তো তামা বা একটি বালা হালাকাতম মিন সুফুর এই রকমের বালা বেশিরভাগ ব্যবহার করতো প্রাচীন যুগে যে যেহেতু মানুষের ছিল যে সোনার চাঁদের বালা আর সোনা চাঁদের বালা হয়তো অলঙ্কারের জন্য মানুষ ব্যবহার করতে। কিন্তু বিপদ আপদ দূর করার জন্য তামা পিতল লোহা এগুলি কি ব্যবহার করত। ফাকালা করতো জিজ্ঞেস করলেন ইহা কি ইহা কি কালা মিনাল ওয়াহেনা মিনাল ওয়াহেনা ওয়াহেনা মানে দুর্বলতা হয় ওয়াহান মানে দুর্বলতা কোরআন আল্লাহ বলছেন মাকরসার ঘর সম্পর্কে মাকরসার ঘর বুঝেন মাকরসার সার জাল আল্লাহ বলছেন যারা শির করে আর আল্লাহ অন্যের উপর আশা ভরসা করে যে আমার বিপদ আপদ দূর করবে আমার মনস্কামনা পূরণ করবে তাদের আশা কিরকম মাকড় জালের মতো তাদের আশা আকাঙ্ক্ষা আস্থা ভরসা কিসের ওপর মাকড় জালের উপর আর তারপরে আল্লাহ বলছেন কাবুত আন কাবুত মাকড় সার বাসা জাল হচ্ছে সবচাইতে দুর্বল সুতরাং আল্লাহ ছাড়া সব জিনিসের কাছে মানুষ আশা ভরসা করে মনের আশা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য এই হচ্ছে সবচাইতে দুর্বল বস্তু যেসব জিনিসের মুখ বা কোন রোগী দুর্বলতা কি বললেন সেটা ছেড়ে ফেলো ইনজাহা দূরে সরিয়ে দাও কি রেখেছিল হাতে বালা রেখেছিল ইনজা ইনজা আহা আস্থা ভরসা করবে তত ইমান ধ্বংস হবে ততই বেশি গাই আশা ভরসা হবে মনে হচ্ছে একটা বালাতে হলো না এক হাতে তো একটা বালা আরেক হাতে দি হাতের দুই বালাতে হলো না তো পায় বালা দি হিন্দু খ্রিস্টানের কাছেও তাবিজ নেই তাহলে এই শিরকের শেষ নাই মাকড় সার জালের ভরসা করে যাতে এই জাল ছিঁড়ে গেল আরেক জালের উপরে একটু ভর দিয়ে আরেক জাল ছিঁড়লো আর জাল আশা ভরসা করি না কোনোটাই জাল কাজে আসবে না জাল নৈসল কি বলছে তোমার দুর্বলতা দুর্বলতা বৃদ্ধি করবে দুর্বলতা দূর করবে না সরাবে না বরং দুর্বলতাই বৃদ্ধি করবে এ হচ্ছে দুনিয়ায় মানে দুনিয়ার তাহলে মনের উদ্দেশ্য পূরণ হবে না আর একজন মমিনের সামনে দুনিয়া এবং আখেরাত দুটি বা দুই ক্ষেত্রেই তার শান্তি কাম্য একজন মমিনের ইহকাল পরকাল উভয়কালে শান্তি কাম্য হওয়া উচিত তো দুনিয়ার উদ্দেশ্য পূরণ হলো না যে তোমার দুর্বলতা মানে মনের আশা পূরণ হবে না মিথ্যা আসরাই যদি আরোগ্যতা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে এসছে এগুলির কারণে নয় এইরকম মনে করেন যারা মাজারে যায় রোগ বালামসিবত হলে মাজারে গেল আর মাজারে থেকে ফিরে আসার পরে আল্লাহর হেকমত যে তারপরে সে ভালো হয়ে গেল তার শির কুফুরি আকির আরো মজবুত হয়ে গেল আরো মাকড় সার ভরসা করল হ্যাঁ এক মাজারে গিয়ে এত পেয়েছি এই বাংলাদেশের মাজারে তাহলে যদি ভারতে থেকে আজমিরে যাই তা আরো কত বা পাবো তাহলে দেখেন আরো বড় বড় মাকড় সার জাল সে তো আল্লাহ তাকে গুমরাহ করবে এর মাধ্যমে সে তার গুমরাহি আরো বেড়ে যাবে আরোগ্যতা আল্লাহ দান করেছেন কিন্তু তার বদা কি হয়ে গেল জানা আমি পীর বাবার দরবারে গিয়ে আমার রোগের আরোগ্যতা পেয়েছি আমার ছেলের রোগের আরোগ্যতা পেয়েছি অথবা আমি ছেলে সন্তান সন্ততি পেয়েছি ইত্যাদি ইত্যাদি আর পৃথিবীতে আল্লাহর হেকমত আছে ভালো মন্দ সবকিছুই থাক সৎ অসৎ সবকিছুই থাক যেহেতু সে স্বেচ্ছায় সেই পথ বাছাই করেছে আল্লাহরদস্তি করে ধাক্কা দিয়ে দেয় আল্লাহ আল্লাহ তো নিষেধ করেছেন আল্লাহ যখন সতর্ক করে দেন সুতরাং তার উপর কোন দোষ বর্তাবে না সতর্ক যদি না করতেন তিনি কোরআন নাজিল না করতেন তিনি রাসুল না পাঠাতেন তিনি আলেম আলমাদের মাধ্যমে সত্য দিন মানুষ সাধারণের কাছে পৌঁছে না দিতেন উদ্দেশ্য হাসিল হবে না মানে ওইসব দেবী দেবতা পীর কবর মাজার এসব থেকে তোমার উদ্দেশ্য পূরণ হবে না বরং তোমার রোগ আরো বৃদ্ধি পাবে তোমার মনের রোগ কুফরের রোগ সিরকের রোগ বৃদ্ধি পাবে আর এমনকি পাবে তার মাধ্যমে দুনিয়ার উদ্দেশ্য হাসিল হল না আর পরলৌকিক উদ্দেশ্য যেহেতু মমিনা সামনে দুটি জিনিস তাই না রব্বানা আতে নাফিদিন বলছেন ফাইনাকাল্লা ও মিথ্যা আর তুমি যদি মারা যাও অবস্থায় তাহলে পরকালো তোমার ধ্বংস মানে বিনা তো অবয় তাহলে ওই অবস্থায় সিরিখ করতে করতে তাবিজ বাঁধতে বাঁধতে বালা ব্যবহার করতে করতে ওই অবস্থায় মারা গেল ওই আকিদা রেখে মাজারে যেতে যেতেই ওই এবছর গিয়েছিল আবার আগামী বছর যাবে নিয়ত আছে এবার ওই ছোট পীরের মাজারে গিয়েছিল দেখলে একটু কিছু হাসিল হয়েছে মনে হচ্ছে শয়তান এবার বিভ্রান্ত করলো আগামী বছর আরো কিছু পয়সা আহ জমা করছেন যাতে করে বড় পীরের মাজারে যেতে পারেন এবার তো চিস্তির কাছে আজমির গিয়েছি তো এবার যাব বাগদাসের বড় পীরের দরবারে যাবো এই বড় আসানি আছেন ওই অবস্থাতে মরে গেল ওই অবস্থাতে সিরকি আকিরা বিশ্বাস নিয়ে মরে বালা তোমার মরে গেলে মা আফলাহতা আবাদাহ তাহলে তুমি মুক্তি পাবে না আফলাহ ফালাহ থেকে ফাল মানে সার্বিক কল্যাণ সার্বিক মুক্তি ফালাহ মানে সার্বিক মুক্তি এই নামাজকে ফালাহ বলা হয়েছে নামাজের পরিণাম হচ্ছে ফালাহ এই নামাজের জন্য আজান একামতের যে আহ্বান করা হয় তাতে কি বলা হয় ফালাহ মুক্তির জন্য এসো নামাজিদের সম্পর্কে আল্লাহ বলছেন কাদ আফল মোমিন সেই মমিন মুক্তি পাবে সার্বিক কল্যাণ হাসিল করবে যারা তাদের নামাজে বিনয়ী অর্থাৎ যারা সত্যি অর্থে নামাজি আল্লাহ সন্তুষ্টি জন্য পরকারের মুক্তির জন্য নামাজ পড়ে বেনামাজিও নাই আর লোক দেখানো নামাজিও নাই কখনো কখনো নামাজি নাই খেয়াল খুশি নামাজি নাই প্রবৃত্তির অনুসারে নামাজ পড়ে না বরং আল্লাহ সন্তুষ্টি পরকারের মুক্তির জন্য নামাজ পড়ে এই চেতনায় যে আমার আল্লাহ ফরজ করেছেন যিনি আমার রাব যার এবাদত আমার উপর ফরজ যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে পয়দা করেছেন এইভাবে যে নামাজ পড়ে আল্লাহ ইতিম খাশেউল একগ্রচিত বিনয় অমরতার সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে নামাজে যখন দাঁড়াই অন্তর এবং তার দেহ কিবুলুখী হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছে চেতনা নিয়ে আল্লাহ আল্লাহবুল আলমিন কে তিনি প্রত্যক্ষ করছেন যেন অথবা আল্লাহ তাকে কমের পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং আল্লাহ তাকে দেখছেন এইসব চেতনা হচ্ছে খুশু খুজু তো তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে মা আফলাহা তুমি মুক্তি পাবে না আবাদান মানে জানেন কখনো মুক্তি পাবে না তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ সিরক করে মারা যায় বা সিরকের অবস্থায় মারা যায় বিনা তাই তবা করলে আল্লাহ শির করবে। কারণ একজন আল্লসলাম ইসলাম অতীতে সমস্ত গুনাকে ধ্বংস করে দেয় গুনাকে ধ্বংস করে ইসলাম আর শির্খ কি করে শির্ক নে কামলকে ধ্বংস করে লাইন আশ রাখাল দেখেছেন একেবারে বিপরীত ইসলাম আর সিরক একে অপরের বিপরীত তাহলে মুসলিম ইসলাম অতীতের সমস্ত পাপকে চূর্ণ বিচূর্ণ হাদাম মানে ঘর ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে দাও কোন কিছু ভেঙে হাদাম মানে ভেঙে দাও কোন চূর্ণ বিচ্ছন্ন করে দেয় ছাপ করে দেয় ইসলামের মধ্যে এই শক্তি রয়েছে তখন সিরকের কি ক্ষমতা আবার তার ইসলাম ও নষ্ট হবে না মুসলমান থাকবে তাও হতে পারে না তো যখন কোন রসুল্লাহ পড়ে ইসলামী দীক্ষিত হলে মুসলিম হলে তার অতীতের গোনাহা মাফ তখন একজন বংশগত জাতিগত মুসলমান সে যদি কবর মাজারে কাছে দোয়াও করে থাকে তাবিজও বেঁধে থাকে আর তাবিজকে মনে করে এর মাধ্যমে হবে তাহলেও তবা যদি করে মারা যায় এনতেকালের আগে তবার সুযোগ পায় অন্তর থেকে তবা করে থাকে যে আর আগামীতে করবো না যে তবর শর্তগুলি রয়েছে অনতপ্ত হে প্রতিজ্ঞা করে যে আর আগামীতে এই পাপ আমি করবো না জীবনেও না তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেনা আল্লাহ মাফ করে দেবেন কারণ কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে যেখানে সীরকের গুনহার পরে আল্লাহ তো অবকাশে আল্লাহ করবেন না মার্জনা করবেন না যদি তার সাথে শির করা হয় এখানে বলা হচ্ছে সির্ক আল্লাহ মাফ করবেন না আর বেশ কিছু আয়াত আছে যাতে আছে যে সিরকের গুনহা যারা করে তাদের আলোচনার পরেও আল্লাহ বলছে ইল্লা সুরেফুর কানে Surah Farukaanj jal-ra-huhma nir বেশ কয়েকটি huli اللہ করেছেন তারপর ریچند تار پر بچھو الذین لا يدون ما والله إلها آخر ولا يقتلون النفس اللہ التی هرماللہ اللہ, اللہ بالحق ولا يزنون و من يفردان يلقا ساما يضعف له العذاب يوم القیامت و يخلط فيه مهانا إلا من تابہ و آمنا معامل عملا صلحا পুরো আয়াতের তফসিল করলে সময় লাগে প্রথম আল্লাহ এখানে তিনটি মহাপের কথা বলেছেন একটি বান্ত কঠোর শাস্তি আল্লাহ দেবেন এদেরকে কিন্তু ইল্লা কখন শাস্তি দেবেন না আল্লাহ মাফ করে দেবেন যে ব্যক্তি তবা করলো আমানা ইমানের নবায়ন করলো আমেলা আমালানো আলি হান সৎ করলো আচ্ছা তবা মানে শুধু তবা করা নাই তাহলে তার থেকে জেনা থেকে তবা করে থাকে তাহলে তার আমল আচার আচরণ ব্যবহার চরিত্র তার চলাফেরা প্রমাণ করবে যে সে সত্যি তবা করেছে আর যদি তা প্রমাণ না পায় তাহলে সে তবা করেনি তার তবা কবুল হয়নি সে থেকে তবা করেনি সীরকের ক্ষেত্রে আল্লাহ একটা চান্স রেখেছেন তাহলে করলো আর সময় সুযোগ পেলে আল্লাহ বেশি পয়সা দিলে বড় পিস সাহেবের দরবারে আর এর মধ্যেই মারা গেলা বালা বাদে ব্যবহার করে আর ওই অবস্থায় মারা গেল ওই অবস্থায় মারা গেলো নবিস কি বলছেন যদি মারা যাওকা আর তোমার বালা তোমার মা আফ্লাহবা করে আল্লাহ মাফ করবেন মুস আহমদে রয়েছে ওহবাবিন থেকে রসুল্লাহ বলেছেন মারফু আন মানে হাদিসটি আল্লাহ রসুলের মরফু হাদিস মানে আল্লাহ রসুলের কর্ম বা আল্লাহ রসুলের উক্তিকে মারফু বলা হয় কথাবার্তা দিয়ে ইয়া আলিয়া হুসেন ইয়া গৌসুল আজম হ্যাঁ জিলানি ইয়া চিস্তি আমাদের একটা সিরক আছে পঞ্চাতনের সিরক আছে বুঝছেন পঞ্চাতন পঞ্চ আরবি শব্দটি কিন্তু ফার্সি পাকিস্তান বর্মা ইন্ডোনেশিয়া মালয়েশিয়া যে যেখানে পৌঁছে এই শির গুলি পৌঁছেছে ওদের মাতৃভাষা ছিল ফার্সি পাঞ্জ মানে পাঁচ এটি হচ্ছে ফার্সি ভাষা আর তান মানে দেহ আঞ্চ তন তার ব্যবহার করে পাঁচটি দেহ পবিত্র দেহ পবিত্র আত্মা পাঁচটি পবিত্র বডি তো তাদের কুফরি হচ্ছে যে পাঁচটি নাম যদি থাকে ব্যবহার করেন তাহলে বালা আসবে না না ইসলাম বললাম যে ইসলাম আর শির্ক একত্রিত হবে না ইসলাম যদি সত্যিকার থাকে তাহলে শির্ক আসতে পারে না আর যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে আর শির্ক থাকে তাহলে তার ইসলাম থাকবে না সে মুশরেক আরেকটি কথা ওই আয়াতটি সম্পর্কে আরো বলে দি আল্লাহ বলেছেন তবা করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তার তবর কারণে মাফ করে দেবেন কিন্তু সিরকের পাপকে আল্লাহ মাফ করবেন না সিরকের পাপ নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ মাফ করবেন না কিন্তু যে ব্যক্তি মুশরেক ছিল এককালে শিরকের পাপ করেছে তারপরে তবা করেছে তারপরে আল্লাহ সাথে শির করা হলে আল্লাহ শিরকের গুনা মাফ করবেন না তখন তার যদি তবা করে তবর কারণে সে মুশরেখ আল্লাহ মাফ করে দেবেন পাপ আল্লাহ মাফ করবেন না অর্থাৎ ওই পাপ নিয়ে আল্লাহর দরবারে হাজির হলে আমল পাপ থেকে গেল এই অবস্থায় গেলে ঝুলাবে ছোট সীরক আর এর আগে বলা হয়েছে যে ছোট সীরকা গোনাহা সির্ক হওয়ার দিক দিয়ে ছোট সীরক কিন্তু গনা হওয়ার দিক দিয়ে ছোট সীরক হচ্ছে কি কাবিরা গোনা সাগিরা গোনা নয় যেন গোনা দুই প্রকার গোনা হচ্ছে সাকিরা এবং কাবিরা তাই না ছোট গোনহা ভালো আমল করলে আল্লাহ মাফ করে দেন বিনা তে মাফ করে দেন খুব বেশি পরিমাণ না হলে কাবিরা গোনহা বড় গোনহার জন্য তবা শর্ত রেহলে সুনাতে রাখি দেন কিন্তু শির্ক যে দুই প্রকার ছোট শির্ক বড় শির্ক উভয় প্রকারের শির্ক হচ্ছে কাবিরা গুনা পার্থক্য তাহলে ছোট শির্ক আর বড় শিরকে কি পার্থক্য এই যে বড় শির করে যদি কেউ বিনা তবাই বিনা ইসলামে মারা যায় তারপরে তাহলে সে চিরকালে জাহান নামে সেই ইসলামের আওতা থেকে দুনিয়াতে বেরিয়ে থাকলো সে মুসলিম থাকল না সে দুনিয়াতে মুসলিম থাকল না শাস্তি দেবেন শাস্তি দেওয়ার পরে যদি তার সত আমল থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবেন তাহলে ছোট শির সিরকে আসগর বিভিন্ন প্রকারের ছোট শির রয়েছে সেগুলি হচ্ছে কাবিরা তো তাবিজ ব্যবহার করা কখনো কখনো বড় শিরকে পরিণত হবে কখনো কখনো ছোট শিরকে পরিণত হবে এই ক্ষেত্রে বিভিন্ন আলোচনা আছে যেসবেন আর তাবিজ যদি সির্ক না থাকে মানে তাবিজের সিরকি কথাবার্তা নেই আল্লাহ ছাড়া অন্যের নাম নেই আল্লাহ ছাড়া অন্যের দার্সে ফরিয়াদ করা হয়নি বরং হয়তো দুয়া দিয়ে কোরআনে কিছু আয়াত দিয়ে তাবিজ করা হয়েছে তারপরেও ছোট এই জন্য যে সেই তাবিজের ওপর পুরোপুরি আস্থা থাকে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে তার তাবিজের ওপর এত বেশি তাবাকল হয়ে যায় যে মনে করে যে আমার তাবিজ থাকলে আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই কথা তার মনে থাকে না যে আল্লাহ যদি আমার হেফাজত করেন তাহলে কেউ ক্ষতি করতে পারবে না এই কথাটি তার খেয়াল থেকে গায়েব হয়ে যায় কিন্তু কথা সত্যি নয় এই জন্য আমরা দেখেছি অনেক ভাইরা তাবিজ খুলে দেন কিছুদিন আগেও কয়েক ভাই তাবিজ খুলে দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অভাব তোমার তাকাক্কল ভরসা ছিল ওই তাবিজের উপর যখন তাবিজ কাটিয়ে হয়েছে তখন ভয় শুরু হয়ে গেছে আবার আসলে মনের দুর্বলতার কারণে এরকম হয় মনের যখন দুর্বলতা হয়ে যায় আল্লাহর আস্থা কম হয়ে যায় তখন মানুষ অনেক কিছুকে ভয় করে মনতা আল্লা তাম যে ব্যক্তি তাবিজ ঝুলাবে পূরণ না করেন যেন ও মন তা আল্লাহন আর যে ব্যক্তি প্রতিরক্ষামূলক কোনো কিছু ঝুলায় কেউ কেউ বলেছেন বা ইত্যাদি যাই হোক যে ব্যক্তি প্রতিরক্ষামূলক কোনো কিছু ঝুলায় ফলা ওদা আল্লাহ আল্লাহ তার যেন রক্ষা না করে আল্লাহ যেন তার রক্ষা না করেন এই ক্ষেত্রে হয় ছোট শির্ক না হয় বড় শির্ক যদি দা বা আয়াত এগুলি লিখে আর নকশা লিখলে দুই রকমই সম্ভাবনা আছে অনেক সময় নকশাতে শিরক থাকে নকশাতে কিছু সংকেত আছে যেগুলো হয়তো জিনদের। নাম আর এরকম বই আছে না তো অনেক বই আছে সমাজে প্রসিদ্ধ বই প্রাচীন বই হচ্ছে আমাদের দেশে সলেমানি নকশা বিভিন্ন ভাষায় উর্দু ফার্সি আর বাংলা ভাষা আছে সলেমানি নকশা ধোকা খেয়ে যায় মানুষ সিরকি কুফরি। আর কার মেয়ে পাগল করতে হবে কে বিয়ে দিতে চাই না মেয়ের বা বিয়ে দিতে চায় না তার মেয়েকে কেমন করে উঠিয়ে নিয়ে আসতে হবে সব শয়তানি কথাবার্তা শিক্ষা দেওয়া হয়েছে আর নাম হচ্ছে কত বড় শয়তানি মিথ্যা কথা আমি আমার ছাত্র জীবনে এই বইটি এক লাইব্রেরি দেখে এত পড়তে ভালো লাগলো তখন তো অতি থামনা না কিন্তু পয়সা ছিল না পকেটে যে কিনি আমি পকেটে পয়সা ছিল না যে বইটির দাম তখনই খুব বেশি ছিল দুইখণ্ডে বই তো কেনে নি আলহামদুলিল্লাহ তো পড়ে দেখেছিলাম ওতে পড়তে গিয়ে দেখলাম কোন মেয়েকে তুমি বিয়ে করতে চাও আর মন্ত্র করতে হবে তাহলে সে উঠে চলে আসবে আবুজবিল্লাহ হিমিন অনেক রাজি এসব শয়তান মার্দুদের শিক্ষা আর নাম হচ্ছে সালেমানি নকশা আবুজুবিল্লা নবী সালমান আলী ইসলামের দেয় এই শৈতান কি শয়তানের শিক্ষা কারণ কি হারাম হওয়ার কারণ কি যদিও কোরআনের দোয়া দিয়েই বা হাদিসের দোয়া দিয়েই তাবিজ করা হয় তারপরেও জায়জ নয় এর পিছনে একটি কারণ আল্লাহর উপর আস্থা কমে যায় তাবিজের উপর ঘুরে ফিরে ওই তাবিজের কাছে আসছেন আপনি আস্থা ভরসার দিক দিয়ে নম্বর এক কারণ না যায় হওয়ার কারণ দোয়া কালাম দিয়ে তাবিজ করা যায় যায় নম্বর দুই হচ্ছে যে এতে আল্লাহ এবং রসুলের বাণী কোরআন এবং হাদিসের দোয়া যাতে আল্লাহ এবং যায় মহিলারা তাবিজ বেঁধে থাকলে এই অবস্থায় মাসিক ঋতু আসে ছেলে মেয়ে হলে তখন ওই ব্লিডিং আসে স্বামী সহবাস করে সব নাপাক অবস্থা পায়খানায় পেশাবখানা যায় নাপাক অবস্থায় যায় তাহলে এই সবগুলি অবস্থায় কোরআনের দোয়া তাবিজ নিয়ে অথবা হাদিসের দোয়া তাবিজ নিয়ে যে নাপাক অবস্থায় গেল এটি অবস্থায় গেলা না কাবিরা গুনা কাবিরা গুনা এই কাজটি মুসলমান করছে জন্য আমাদেরকে অন্যায় মনে হয় না কী চরম অন্যায় মনে হচ্ছে কিন্তু যারা আকিদাবু জানা মরছে এমন কোন বড় পাপ করলো তাবিজটা তো বেঁধেছে এমন কোন অন্যায় করলো কোরআনেরই তো তাবিজ সুরা নাসার ফালাকি তো লিখা আছে সুরা এখলাস তো লেখা আছে আয়তুল কুসিতা আছে আমেরিকান আর্মিরা করলো তখন সারা বিশ্ব চাঁচামাচি করা শুরু করলো ওরা যখন পায়খানাতে কোরআন বা আল্লাহর কালামকে ফেললো তখন পৃথিবীর মুসলমানরা চাচামাচি শুরু করলো আর লক্ষ লক্ষ মুসলিম বিদ্যাতি অলমারা যে তাবিজ করছে আর তাবিজ দিয়ে তাদের রুজি রোজগার করছে হারাম রুজি রোজগার এই ক্ষেত্রে কেন চেচা মেচি নেই মিছিল নেই মুসলমানরা করছে এই জন্য না মুসলমান যখন কোরআনের সাথে বিয়াদবি করল বিদাতি মুসলমানরা যখন রসুলের হাদিসের সাথে দুয়ার সাথে বিয়াদবি করল তখন মাথা ব্যথা নেহেডাক নেই আর যখন অমুসলিম করল তখন সারা পৃথিবীর মুসলমানদের মাথা ব্যথা শুরু হয়ে গেল একই রকম মাথা ব্যথা হওয়া উচিত ছিল এটিও কোরআন হাদিসের সাথে বিয়াদবি বিদাতি মুসলমানরা করছে যারা তাবিজ করছে নাফাক জায়গায় এই তাবিজকে আল্লাহ হেবম রসুলের কালামকে নিয়ে যাচ্ছে আর সেটিও বিয়াদবি কাফেরদের সেটি কাফেরদের বিয়াদবি আর এই মুসলিমরা ঘরে আমরা নিজেরাই বিয়ালের কালামের সাথে আর তাবিজ ব্যবহার করে তাদের বাড়িতে মেয়ে আর বোনের বিবাহ দিয়ে দিল দিচ্ছেন না ঠিক না বলেন কোন অপরাধ মনে না দুইটি কারণ তাহলে একটি হচ্ছে যে আল্লাহর ওপর কমে গিয়ে তাবিজ উপর হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এতে অবমাননা রয়েছে শিরকি আর হারাম তাবিজ করার জন্য রাস্তাকে খোলার উপায় রাস্তাকে প্রশস্ত করার উপায় দোহাই দেওয়া হয় কিসের যে কোরআনী দোয়া দিয়ে হাদিসী দোয়া দিয়ে তাবিজ করছে কিন্তু এই দরজা দিয়ে ঢোকার পরে দরজাকে আমন ওপেন করে দেওয়া হলে যে সব রকমের তাবিজ ব্যবহার হচ্ছে আমার কথা বুঝতে পারছেন না পারছেন না মানে কিছু এরা আমাদের দেশের কবিরাজরা বা আলেমরা বিদাতিরা যে তাবিজ করছে তারা বলছে যে আমরা কি দিয়ে তাবিজ করছি আয়াত বা হাদিস বা দুয়া দিয়ে তাবিজ করছি কিন্তু তাতেই তারা সীমিত রাখে না পথটি যখন খুলে গেল তখন সব রকমের তাবিজ করছে সুরা ফাতিহার নকশা তো সুরা বাকার নকশা তো এই কাহাফের নকশা তো এই নাসালাকের নকশা নকশা নকশা দিয়ে তাবিজ করছে নকশা ছাড়াও ইয়া আলিয়া হুসেন দিয়ে তাবিজ হচ্ছে সব রকমের তাবিজ হচ্ছে জিনের জিনের নাম দিয়ে তাবিজ হচ্ছে তাহলে পুরো সিরকের বড় সিরকের দরজা খুলে গেল ছোট সির্কের দরজা দিয়ে ঢুকার পরে বড় শিরকেরও দরজা খুলে গেল এই তিনটি কারণে যেকোন রকমের তাবিজ জায়জ নয় সিরকির তাবিজ যদি তো বড় শির আর যদি কোরআনে মাহাদিসের দোয়া দিয়েও তাবিজ করে তবুও জায়জ নয় তিনি বর্ণনা করেছেন একজন লোককে তিনি দেখলেন হজরত হো যে তার হাতে তাগা বাধা রয়েছে মিনাল হম্মা জরের কারণে জ্বর থেকে রক্ষার জন্য হাতে সুতা বেঁধে রেখেছে এই বাণী তেলাওত করে তাকে শুনিয়ে দিলেন ওমায়ু মেনু আকসম বিশরে কোন অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ইমান রাখে তারা কি করে শিরিক করে থাকে অধিকাংশ মানুষ ইমানের দাবি করা সত্ত্বেও থাকে তাহলে যারা ইমানের দাবি করে না তারা তো কিন্তু যারা মুসলিম হওয়ার মমিন হওয়ার দাবি করে তাদের মধ্যেও আল্লাহ কি বলছেন অধিকাংশ মানুষ সিরকে লিপ্ত দেখুন আপনি আজকের মুসলিম বিশ্বে অধিকাংশ মানুষ সিরকে লিপ্ত আচ্ছা তারপরে যদি বলেন যে এমন যুগে যে যুগে এত কবর পূজা মাজার পূজা শুরু হয়নি যেমন পঞ্চম শতাব্দীর আগ পর্যন্ত তাহলে তখন পর্যন্ত বড় সির্ক যদি না শুরু হয়ে থাকে মানুষ মুসলিমকে মুসলিমদেরকে ছোট মুসলিমদের গুমরা করেছে লোক দেখানো কাজ ছোট সীরক তাবিজ করা কাজ ছোট সীর যদিও দুয়া দিয়ে আয়াত দিয়ে তাবিজ করা হয় এইভাবে ছোট সীরকের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যের কসম ছোট সীরক বড় হইতে পারে তো কথা হচ্ছে এইভাবে মানুষ অধিকাংশ যারা ইমানের দাবি করে তারা সির্কের সাথে জড়িত সবাই আল্লাহ কি বলছেন মানে তাদের অধিকাংশ অধিকাংশ মানুষ অধিকাংশ সংখ্যায় তারা সিরকে লিপ্ত হয় বড় সিরকে লিপ্ত যেমন কবর মাজারে যারা সিজদা করে কবর মাজারে ওরুশের মেলা লাগায় কবর মাজারে গিয়ে চাদর চড়ায় এরা বড় শিরকে লিপ্ত আর ছোট সিরক যারা লোক দেখানো কাজ করে আর এই সির্ক থেকে অল্পই কিছু লোক বাঁচতে পারবে অল্পই কিছু লোক বাঁচতে পারবে এই শির্ক থেকে লোক দেখানো কাজ করবো না আল্লাহ সন্তুষ্টির জন্য এই শির্ক থেকে অল্প কিছু লোক বাঁচতে পারবো ও সালিয়ানা মোহাম্মদ আলহিস